الحمد لله الذي لا تراه الغيون ولا تفالده الغمون ولا يسكره الوسطون ولا تغيره الحوادث ولا يخشى الدوائر يعلم متاكل الجبال ومكائل البحار وعدد فتر الأمطار وعدد ورق الأشجار وعدد مَا أظلم عليه الليل وعشرة عليه النهار ولا تآري منه سماء سماء ولا أرض أرضا ولا بحر ما في طاري ولا جبل ما في واري هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم والصلاة والسلام على حبيبنا المصطفى الذي أعطاهه لك آدم معرفة شيء شجعة نوكلة إبراهيم لسان إسماعيل رضاء خاف فتاحة صالح حكمة نود بشرى ياكوب جمال يوسف صبر أيوب تعالى يونس هذا يوشى صوت داود جب دانيال وقار إليال جهد إيسا قوة موسى حيبة سليمان وعلم الخذيح صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد فاعود بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون وقال رسول الله صلى الله عليه وسلم الا على ان رخ الاسلام لا دائرا فدوروا بالاسلام حيث وقال رسول الله صلى الله عليه وسلم শর্মানিত সদরে জলতা রাম দূর পুরান্ত থেকে আদতে মুসলমান ভাইয়েরা যে পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ সস্তেছে পর্দার অন্তরালে মাও বোনেরা কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাত্রি একই ভিত্তি করে কিছু কথা রাখবো সাথে সাথে দেওয়ার দরখাত আল্লাহ আমাকে আপনাদেরকে সমগ্র মুসলমানকে আমল করার কৌশিক দান করেন দুনিয়াতে যত মানুষ বাস করতেছে যে সে যেই কোন মেরুরই হোক না কেন পশ্চিম ময়ূর হোক আর উত্তর মেরুর হোক দক্ষিণ মেরুর হোক আর পূর্ব মেরুর হোক কোনো মহাদেশই বাস্তব না কেন যে সেটা গরিব আফ্রিকার মহাদেশ হোক আর এশিয়া আর অস্ট্রেলিয়া আর রাশিয়া দুনিয়ার যে কোনো মহাদেশই হোক সমগ্র মানুষের জীবনের সবচেয়ে বড় উদ্দেশ্য হল আল্লাহ জ্যাল্লে জেলালহু আম্মা নবালহুকে রাজি করা এখন আমার প্রশ্ন আল্লাহকে কেন রাজি করব না করলেই বা কি হবে কেনই বা আল্লাহকে রাজি করতেই হবে কেননা মেরা গ্রস্ত আমরা মুসলমান আমি আমার না আর এই কথা সত্ত্বে কেউ আমরা আমার না আমি যদি আমার হইত হইতাম তেলে অনেক কিছু যেরকম আমার মুঠায়। অনেক কিছু যেরকম আমাদের মুঠায়। অনেক মুখায় সেই গ্রাম্য হোক শহরবাসী হোক শিক্ষিত হোক শিক্ষিত হোক অনেক মানুষই এই কথা বলে যে আমার আমি আর আমার তাহলে সেই কথাটাও বলতো যে মৃত্যুও আমার মুঠায় অনেক কিছু আমাদের মুঠায় তাহলে এই কথা সে বলতে পারতো যে মৃত্যুটাও আমার মুঠায় চাইলে হবে না চাইলে হবে না ঠিক না এটা কি চাইলে হয় না না চাইলে হয় চাইলেও হয় না চাইলেও হয় ঠিক না ইচ্ছা করলে কমাবো অনেকেই ভাবতো আর বলতো যে ইজতো আমার মুঠায় ইচ্ছা করলে ইজ্জত হবে ইচ্ছা না করলে হবে না সারা দুনিয়ার মুসলমান তিন জিনিসে মারি খেয়া গেছে যেটা আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি যে দুনিয়ার যে কোনো প্রান্তের ব্যক্তি হোক আল্লাহকে রাজি করা ব্যতীত না সে দুনিয়াতে সুখ দেখতে পারে না আখেরাতে দেখবে না দুনিয়াতে শান্তি পাইতে পারে না ফেরাতে পাবে না দুনিয়াতে সফলতা পাইতে পারে না খেরাতে পাবে বিদায় সারা দুনিয়ার মানুষের জীবনের উদ্দেশ্য নরনারী হিসাবে হল আল্লাহকে রাজি করা আর আল্লাহকে রাজি করা এই জন্য জরুরি যে কোরআনের ভিতরে আমরা নিজেরাই পড়ি কারণ একটু আল্লাহর আমাদের পছন্দ বলতে কিছু নাই যদি আমাদের পছন্দের কার্যকরিতা থাকত তাহলে আমরা কেউ বাংলাদেশে জন্ম নেওয়া পছন্দ করতাম না ঠিক না যখন জাদা জমিন ছয় সম্পত্তি সব বেচা হইল আমেরিকা যেতে চাইলে কি বাংলাদেশে জন্ম নেওয়া পছন্দ করতাম নাকি বলতাম ওইখানেই জন্ম নিব কিছু বেচতে হবে না সোজা ওইখানে সয় সম্পত্তি সব বেচা আজকে দুপুরও একজনের কাহিনী শুনতেছিলাম যে সয় সম্পত্তি তো বেচ্ছে বেচ্ছে ইটালে যে বিদায় আসার ব্যাপারে আমাদের কোনো পছন্দ নাই আমাদের পছন্দের কোন কার্যকরিতা নাই যদি থাকতো কেউ আমরা বাংলাদেশে জন্ম নিতাম না তদ্রুপ যাওয়ার ব্যাপারও আমাদের পছন্দ চলবে না চলবে নাকি তাহলে দুনিয়ার কেউ কোনো ব্যক্তি কোনো মানুষ খারাপ অবস্থায় মরার জন্য তৈরি ছিল না সে বলতো আমি বাইক চিল্লা করতে করতে মরবো ঠিক না আমার প্রশ্ন এটাই যে আল্লাহকে রাজি করা ব্যতীত কোনো ব্যক্তি না দুনিয়া না ফেরা না ইহ না পরজগত না সুখ দুনিয়াতে পাইতে পারে না ফেরাতে সুখী জীবন না দুনিয়াতে না ফেরাতে শান্তি না দুনিয়াতে না ফেরাতে ইজ্জত না দুনিয়াতে না ফেরাতে যদিও মানুষ তিন জিনিসের জন্য জানের বাজি পর্যন্ত লাগাইতেছে তিন জিনিস কি প্রত্যেক ব্যক্তি ইজ্জত চায় ঠিক না কি চাই প্রত্যেক ব্যক্তি শোহরত চায় শোহরত সুনাম ছড়ায় যাক সুনাম ছড়া যায় আর প্রত্যেক ব্যক্তি সম্পদ চায় সম্পদ এই তিন জিনিস দুনিয়ার ছোট থেকে ছোট বড় থেকে বড় শিক্ষিত থেকে শিক্ষিত অশিক্ষিত থেকে অশিক্ষিত প্রত্যেক ব্যক্তি তিনটা জিনিস চায় আমার সুনাম ছড়া যাক তৃতীয় আমি উজ্জতের উচ্চ শিখরে উঠি তৃতীয় সম্পদের পাহাড় ঘোরানি এই তিনটা প্রত্যেক ব্যক্তির আকাঙ্ক্ষা যেই ব্যক্তি তিনটা চায় আল্লাহকে রাজি করা ব্যতীত এই তিনটা অর্জন করা সম্ভব না এজন্য আমার প্রশ্নই প্রথম শব্দই যে আল্লাহকে রাজি করা ব্যতীত দুনিয়া তো কেউ সুপ পাওয়ার ক্ষমতা রাখে না আখেরা তো কেউ রাখে না আর আল্লাহকে রাজি এই জন্যই করতে হবে যে আমরা আল্লাহ লীল্লাহিমা তামাওয়াতি আল্লাহ আসমানে যা আছে তাও আল্লাহর জমিনে যা আছে তাও আল্লাহ লঘু মুলকু সমাওয়াতি আল্লাহ মিল্কিয়াত আর রাজত্ব আল্লাহর আকাশের রাজত্ব আল্লাহর জমিনের রাজত্ব আল্লাহ আল্লাহ কয়ুম আল্লাহ ব্যতীত আর কোন ইলা নাই হায়াতো আল্লাহর হাতে ইসি ও মৌ তো আল্লাহর হাতে ইজত ও আল্লাহর হাতে ইউরোকিল ভাসায় দেয় ঠিক না মায়েরা ফালাই ঠিক না যদি ক্ষমতা থাকে রাস্তাতে সরাও কিন্তু আল্লাহর নীতি দেখেন কত সুন্দর বিলকুল উল্টা আল্লা বলে যে আমাকে বুঝা গেছে যে আমাকে বলছে আবু আকুল্লা সাহি সমস্ত বান্ডারের দরজা ওর উপরে আমি খুলে দিই আল্লাহর উল্টা আমাদের সিস্টেম দুশ্মন রে মেরা ফলাও আর আল্লাহর সিস্টেম আপনারা উঠতে শুরু করতেন রাত্র অনেক হয়ে গেছে আর আমিও লম্বা করব না ইনশাল্লাহ এগারোটার ভিতরে শেষ এগারোটার উপরে এক মিনিট যাবে না কেননা আমি জানি যে কারো দিল প্রয়োজন আমরা এখন অনুভব করতেছি না কিন্তু একদিন হারে হারে অনুভব হবে জন্ম নিতি কাপের হিসাবে যদি জন্ম নিতাম তাহলে হয়তো হইত না কেন হইত না ঐখানে তো বিলকুল এক টিকে শেষ এক ঠিক বুঝেন ঠিক একবারে ছক্কা আর কোন রানাই একবারে ছুমিয়ামতের দিন এত কষ্ট করবো না যে তোমাদের এই কষ্টের প্রয়োজন নেই লাপারু মিনা সোজা একবারে ছক্কা সোজা তোমাদেরকে ঢুকায় দিব ওইখানে আর কোন প্রয়োজন হবে না হারে হারে চ্যার পাবে না যা পাবে একবারে পাবে কিন্তু আমরা মুসলমানের দিচ্ছি দিদায় আমাদেরকে হারে হারে চ্যার পাইতে হবে এই হারে হারে চ্যার পাইতে হবে যে ওদের মৃত্যুর ধারা ভিন্ন এটাই বুঝিয়ে দিচ্ছি দিদি হাদিতে আছে প্রতিদিন সকাল বেলা দন সম্পদ ইজত শোহরত শোহরত বোঝেন শহরত বোঝেন না সারা দুনিয়ায় নাম ছড়া যায় যে এটা সকাল বেলা আল্লাহকে জিজ্ঞাসা করে আইনা না আত্মাওয়াজ আমি জামু কই ওই জামু আল্লাহ বলে ইলা আউলিয়া আমার বন্ধু আমার ইলা আদায় আমার দুশ্মনদের কাছে যাও তো এগুলো জিজ্ঞেস করে আল্লাহ এটা তো উল্টা বিচার আপনার দুশ্মনদের কাছে কেন যাব। বন্ধুদের কাছে না যাওয়া দরকার দুশ্মনদের কাছে যাব কেন উরিদ ওয়ান আমি এদের বিনিময় দুনিয়াতে দিয়া দিতে চাইতেছি তাদের কোনো অংশ রাখতে চাই না কেন ঢুকানো যাইব না একবারই কেন এদেরকে আমি ট্যার পাওয়াইতে চাই না যা একবারে পাওয়াম যা একবারে পাওয়াম এই জন্য হাদিসে আছে হাদিসে ইমাম রাজারী একটা কিস্তা দেখছেন যদিও আশা রেখা অন্য অঙ্গতের কাহিনী ইসরাইল বনি ইসরাইলদের যে ইসরায়েলদের মৃত্যু লাভ নেওয়ার আকাঙ্ক্ষা করছে খাওয়া তো ওইটা ওই দেশে নাই তো আল্লাহ ফেরেস্তাদেরকে বলছে যে এইটা নিয়া ওই দেশে খায় তো ফেরেস্তারাই কেছে আল্লাহ তোমার দুশ্মন এর জন্য এত ব্যবস্থাপনা কেন একটা নেতি মৃত্যুর সময় একটা জিনিস খাইতে চাইতে ওইটা হাতের নাগালে ছিল তাদেরকে হুকুম দিতে এটা উঠায় অন্য জায়গায় পাঠায় আল্লাহ এত আপনার বন্ধু আর একটা ধূনা বাকি ছিল আমি আরে নিচেন ক্লিন পুরা উঠাইতে চাই এইটার যে আফসোস না পাওয়ার কষ্ট তার দিলে লাগবে এটার দ্বারা তার গুণা মুখা যাবে হুজু সালাম একদিন হাসতেছিলেন আর সাহাবাই কালাম জিজ্ঞাসা রসুল্লাহ হাসেন কেন তো আমরুল মহমিনী কুল্লুহ আচির মুসলমানদের প্রত্যেক বিষয় আশ্চর্যজনক এই জন্য হাসতেছিলাম আশ্চর্যজনক মানি যে সর্বক্ষেত্রে সে সোয়াব লাভ করে যদি একটা তো হাতটা তাকে সোয়াব দেওয়া হয় এই বিষয় দেখে আমি হাসতেছিলাম দিদায় যেখান থেকে আমি বাহির হয়ে গেছি যে একদিন আসবে আমরা হারে হারে চেয়ার পাব হারে হারে কি বলবো ত্যাগ পাব যে উপস্থিতি কতটুকু দরকার ছিল আর কতটুকু দরকার ছিল না এটা আমরা মুসলমান যেটা হারে হারে ত্যাগ পাব। এজন্য মনে উষ্ বলতেছি কেউ কেউ ভাবে যে মসজিদের সাথে সম্পর্ক জুড়ে লাভটা কি ঠিক না নামাজ পড়লাম চলে আসলাম শেষ মসজিদে বসে থাকব মসজিদে সময় দিব মসজিদের ভিতরে কাটায় দিব সময় মসজিদে পার করব কেউ কেউ এটার কোনো প্রয়োজন নাই কেউ একদিন হারে হারে টের পাবে না দিতে আছে কলফেরাত যখন পার হওয়ার সময় আসবে একজন লোক দাঁড়ায় জিজ্ঞাসা করবে আমাদের বয়লার থেকে কেনে পার হব দেখো না কি অবস্থা কেন ওই মুহূর্তে দুজন থেকে যে আগুনের ফুলকি বাহির হবে আল্লাহ রসুলের কথা উলকি উল্কিয়াত দুনিয়া যদি একটা দুনিয়া নিক্ষেপ করা হয় একটা তো কেমক পর্যন্ত কেউ সবুজ নামের কোন জিনিস এই দুনিয়ায় দেখবে না আর কোনো প্রজেক্টের মাধ্যমে কেউ করতে সমর্থ ক্ষমতা রাখে না। কোনো এগ্রিকালচারের মাধ্যমে কেমক পর্যন্ত একটা সবুজ গাছ উৎপন্ন করার কেউ ক্ষমতা রাখে না এরকম এক একটা বাহির হবে সুনামি হচ্ছে না সুনামি প্রথম সুনামি যখন তখন আমি সাড়ে তিন মাস পরে ওই সুনামির ওইখানে গেছি ইন্দোনেশিয়ায় সাড়ে তিনশো কিলোমিটার চলার পরে সাড়ে তিনশো কিলোমিটার আমি একটা বাড়ি পাইনে যেটা ভালো আছে সব ধ্বংস জিলা রূপান্তরিত ঈশাআল ইসলাম এরকম এক এলাকার দিয়া দিতেছিলেন সাথী সঙ্গীতের কে জিজ্ঞাসা করতেছিলেন যে তোমরা কি চাও আমি এলাকাবাসীকে জিজ্ঞাসা করব যে আল্লাহ এদেরকে কেন ধ্বংস করছে কেননা ঈশাআল ইসলাম মৃত্যু ব্যক্তিকে জিন্দা করতে পারতেন আল্লাহর হুকুমে সবাই পেটে ভালো হয় আপনি জিজ্ঞাসা করেন এদেরকে আল্লাহ কেন ধ্বংস করতে মারিয়ামের কথা জবাব দাও একজনে চিৎকার দিয়ে হচ্ছে মায়া চুরি দু আপনি আমাদের কাছ থেকে চান কি চান চাংকি বলতেছে লিমাদা দম্মারা কুমুল্লাহ হুতাদিল আল্লাহ তোমাদেরকে ধ্বংস কেন করতেন সমূলে ধ্বংস কেন করলেন তো যে জবাব দিতেছে সে বলতেছে দুই কারণে দুই কারণ বলে দুইটা কারণ কি হুকুল আইস সোহবাত চিকের জীবনে আমরা অভ্যস্ত ছিলাম এটার জন্য লালায়িত ছিলাম চার জীবনের জন্য কি ছিলাম লালায়িত ছিলাম যেরকম আজকে আমাদের পুটা গোটা সমাজটা গোটা বিশ্বটা চার জীবনের পিছনে লালায়িত ঠিক না কিমান জায়গা নামাজ জায়গা রোজা চায় যান হজ চায় যান ইসলাম চায় যান আমার চাকচিকের জীবন দরকার আমি বলি কেন আমি ওই ওয়াদ করবো না এসারের নামাজ দিয়ে ফজরের নামাজ করে কেননা ওই ওয়ার্ড দরকার নাই আর সম্ভবও না কেননা আমার কাপড়টা শয় সুদের ভিতরে ডুব দিতে ভয় ভাই আমি গণাই তি যে তুলা চাষ করছে ও লোনা চাষ করছে ঠিক না যে তুলা ইম্পোর্ট করছে কোড়া বানাইতে ও বানাইতে। যে কোরা বানাইতে যে ডাই করছে ও সুদ ফ্যাক্টরি করছে আর যে সুদের লিয়া ফিনিশিং করতে ছয়বার এটা সুদের ভিতরে ডুব দিতে ঠিক না একবার ডুব দিলেই যথেষ্ট ছিল এখন উঁচু দিয়া আমি যেটা বুঝাইতে চাইতেছি যে মেয়ে দোষ তো ইশাল একটা মেয়ের জবাবে বলতেছিল আমাদের দুটা অভ্যাস ছিল দুটা অভ্যাস কি বলে একটা অভ্যাস ছিল আমরা চাকচিক্যের জীবনে লালায়িত ছিলাম সবাই আমরা ছিলাম যে চাকরি জীবন কিভাবে অর্জন করা যায় আর মানুষ যখন জীবনের পড়ে তখন সে সর্বপ্রথম যেটা হারায় সেটা হল নিজের পরিচয় হারাইয়া ফেলে নিজের পরিচয় নিজের পরিচয় আমাদের পরিচয় এতটুক হয়ে গেছে মুসলমান ঠিক না এই জন্য আল্লাহ রসুল বলতে আমার উন্নতের উপরে আসবে নাম আর কিছু খায়ের আমি বলতেছি বলে দ্বিতীয় কি ছিল বলে সৌহতাল জিজ্ঞাসা কি কোন জানের নামে সু আমাদের চব্বিশ ঘন্টা খারাপ সঙ্গে কাটতো ঠিক না খারাপ সঙ্গতে খারাপ সঙ্গ বোঝেন চব্বিশ ঘন্টা খারাপ সঙ্গতে কাটত এখন আমাদের চব্বিশ ঘন্টা খারাপ সঙ্গতে কাটে কেমনি কোন আছে টেলিভিশন নাই খারাপ সঙ্গটাই তো টেলিভিশন ঠিক না আর মাসা যুবকদের যাবে তো এখন সিনেমার হল লাগে না ঠিক না পঞ্চাশ খারাপ সঙ্গ আছে ঠিক না তো ইস্তাল ইসলাম জিজ্ঞেস বুঝে আসলো তো তোমাদেরকে ধ্বংস কেমনি করবে বিতনা ফুর্তি করতে করতে ঘুমায় গেছিলাম আসবাহ আসবাহনা ফিল হাবিয়া সকালে উঠা দেখি দু চোখের ভিতরে আসি হাবিয়া নাম জিজ্ঞাসা করতে হাবিয়া হাবিয়া আবার এটা সিজিল আবার কি তো কুল্লু জামা তিল মিনহা কাুনিয়া কুল্লিহা এর এক একটা কয়লা সমগ্র জগৎ পরিমাণ বড় আর ও আমাদের রুগুলা এর নিচে চাপা পড়ে আছে চাপা আমি যেটা বলতেছিলাম মেরে রোস্ত মেরে ভাইও মেরে আদিদ মেরে ভাইও মেরে আদিদ আল্লাকে রাজি করা ব্যতীত কোন ব্যক্তি না দুনিয়াতে পার পাবে না ওখেরাতে কাফের যদি হইতাম তাইলে তো একবারই কিন্তু মুসলমান নাম বিদায় হারে হারে ট্যার পাইতে হবে যে আল্লাহকে রাজি করতে সেও হারে হারে ট্যার পাবে যে আল্লাহকে রাজি করতে পারলো না সেও হারে হারে ট্যার পাবে যে আল্লাহকে রাজি করতে পারলো সে তো ন্যায়বতের ট্যার পাবে হারে হারে আর যে রাজি করতে পারলো না সেও নারা দেগির আখেরাতের ভয়াবহতার চ্যার হারে হারে পাবে যদিও ওই জিনিস আমাদের উপরে কমপ্লিট যেটা বনি ইসরায়েলের ভিতরে ছিল দুই স্বভাব ওটা আমাদের ভিতরে কমপ্লিট সবাই আমরা চাকচিকের জীবনের পিছনে দৌ আর সবার চব্বিশ ঘন্টা কাটতেছে খারাপ সঙ্গ। কিন্তু তারপরও আল্লাহ আমাদেরকে বাঁচাইয়া দিতেন কেন যদি আলোর সাথে আমাদের সাথে একটা আলাদা সম্পর্ক না হইত চার কারণে বাঁচাই দিতেন কয় কারণে চারটার কারণে বরং পাঁচটা বলতে পারেন পাঁচটা পাঁচ কারণে আল্লাহ বাঁচাইয়া দিতে যদি আমাদেরকে সাইয়েদুল আম্বিয়া না দিতেন তাইলে আমরা সাই মোহাম্মদুর রসুল্লাহ যদি আমাদের নবী না হইতেন তাহলে নিঃসন্দেহে আমরা এত অপেক্ষা আল্লাহ করতেন না তৃতীয় দ্বিতীয় সমস্ত মানব পুষ্টির ভিতর থেকে যদি আল্লাহ আমাদেরকে নির্বাচিত হই সাইয়েদুল আমিয়ার জন্য না রাখতেন আমরা সাই তৃতীয় তৃতীয় তৃতীয় তৃতীয় আল্লাহ যদি সমগ্র উন্নতের ভিতরে আমাদেরকে শ্রেষ্ঠত্ব না দিতেন সায়ের উন্নত না বানাইতেন তাইলে আমরা তাই চতুর্থ চতুর্থ চতুর্থ আল্লাহ যদি সমগ্র সৃষ্টির উপরে আমাদের নর নারীকে সাক্ষী না বানাইতেন সুহাদা লাইলেও আমরা খাই পঞ্চম পঞ্চম আমাদেরকে যদি আল্লাহ আল্লাহ মাঝে আর বন্দার মাঝে মিডিয়া না বানাইতেন মিডিয়া মিডিয়া মিডিয়া মিডিয়া না মিডিয়া মাধ্যম মাধ্যম মাধ্যম বোঝেন আল্লাহ আর বন্দার মাঝের মাধ্যম আল্লাহ আমাদেরকে বানাইছে জাহেল আছে বহুত তো বেশি জানে না পটপট জানে পটপট পটপট বোঝেন লম্বা লম্বা কথা বলি আল্লাহ যদি আমাদেরকে মিডিয়া না বানাইতেন মিডিয়া যেরকম নবীদেরকে মিডিয়া বানাইতেন আমরা সবাই চাকরির জীবনে অভ্যস্ত ঠিক না এটাকে পাওয়ার জন্যই তো ঠিক না কি বলেন হ্যাঁ জীবনের জন্যই সমস্ত দৌড় প্রচলতেছে সমস্ত দৌড়াদৌড়ি দ্বিতীয় দ্বিতীয় যেটা দ্বিতীয় প্রত্যেকে আমরা আমাদের প্রত্যেকে খারাপ সঙ্গের সাথে চলতে আমরা পছন্দ করি যদি টানা হইত তাহলে মসজিদ চব্বিশ ঘন্টা বলা থাকত ঠিক না যুবক কোনো দিন পায় কেন যুবকরা মনে করি কি আমরা তো জোয়ান জোয়ানের জোশে চলতেছি তাহলে এক জায়গায় যুবকদেরকে সম্বোধন করছে ইয়া সাদা রুকা সাদা বুকা যুবক যৌবন যেন তো ঢোকায় না ডালে ঢুকা আবার আমাদেরকে সম্বোধন করে বলছে না আদম ও সন্তান শুন শুন শোনা ইকা দুনিয়া খুশি হয়ে যেও না তুই চিরঞ্জীব নয় আল্লাহুল্লা প্রতিদিন এরকম চায় না যে আজবাই সত্তরবার তোমার নামটা না দেখে যে আদম সন্তানি আমার পিঠে খুব সিনা টান করে হাঁটতেছ নাসির ও কাশি বেশি দেরি নাই তুই আমার পেটে আবি আবার কি বলে আলা দাঁত বড় পিলা কুলা কুলা তো আমার বুকে ঠিক না অতি সত্তর এরকম কাদা কানবে যে তোমার কান্নার যদি আওয়াজ একজন জীবিত থাকার ক্ষমতা আসতো না সব করে দিল আবার জমিন আলা দহারি আমার পিঠে বড় ফুর্তি করতেছ ফুর্তি মেরে ভাইও একটা কথা বোঝেন আমাদের দায়িত্ব হিসাবে আমরা বলতেছি আপনি যদি কানে নেন তো ভালো যদি কানে না নেন মিডিয়া যদি সমগ্র জিনিসকে সুরক্ষিত করতে পারে তাইলে আল্লাহ যে আল্লাহ মানুষকে মিডিয়া দেওয়ার ক্ষমতা দিতেন দিতেন ওই কি সুরক্ষিত করতে পারেন না না পারে না পারে না পারে না বিশ্বাস হয় হয় বিশ্বাস যদি বিশ্বাস হয় তাহলে আপনার আমার কর্মকাণ্ড সুরক্ষিত বাচ্চার কোনো রাস্তা নাই যুবক তোমারও বাঁচার রাস্তা নাই নারী তোমারও বাঁচার রাস্তা নাই পুরুষ তোমার রাস্তা নাই শোনো শোনো তোমার পূর্ব আছে তুমি যে নতুন দুশ্মনকে ধরার জন্য উৎপাইতা থাকো কাউকে কিছু বলার জন্য উৎপাইিতা থাকো কারো দুষ ধরার জন্য উৎপায়িতা থাকো তোমার রব উৎপাইিতা আছে ইন্না রব্বা কালাবিল মির তোমার নিজেই বলতেছেন জমিন বলতেছে আমার পেটে তুমি রঙ্গলীলায় তোমাকে আমার পিঠে খাইতেছে বা তাফি বা তুমি আমার পেটে কিলামাকড় তোমাকে খাবে সেদিন বাকি নাই এই জন্য আল্লাহ রসুল তিন দিন মাত্র তিন দিন হিন দিন চতুর্থ কোন দিন তোর জন্য নাইমুন নগা একদিন অতিবাহিত হয়ে গেছে ইয়াফি দিন যেটার ভিতরে তুমি বিরাজমান দোস্ত আজকে ভাবতেছি না চার লাখের করার প্রয়োজন নাই এইভাবেই বুঝি চলবে না না না এইভাবে চলবে না অল্প কয়েকদিন তুমি চলতে পারবে হাতটা যা আকাল আকাল ওই দিন তো তুমি হয়তো এটাই বলবে হা হা আজরি হায় আমার জানাই ছিল না যেমন ঘটবে শুনছিলাম বটে কিন্তু আমার জানা ছিল না শুনছিলাম বটে কিন্তু আমার বিশ্বাস ছিল না শুনছিলাম বটে কিন্তু আমি না এই জন্য শেষ সীমানায় আমি চলে আসছি আল্লাহকে রাজি করা ব্যতীত বিকল্প কোন রাস্তা নাই কারো জন্য কেউ যদি দুনিয়াতে সুখ পাইতে চায় তো আল্লাহকে রাজি করতে হবে কেউ যদি আখেরাতে সুখ পাইতে চায় তো আল্লাহকে রাজি করতে হবে আল্লাহকে রাজি করা ব্যতীত কোনো রাস্তা কারোর জন্য না সুখের খোলা আছে না ইজতের খোলা আছে না সফলতার খোলা আছে না নিরাপত্তার খোলা আছে না ইজতের খোলা আছে না মেরে রেস্ত কোন লাইনের খোলা আছে আল্লাহকে রাজি করতে হবে আর আল্লাহকে রাজি করা অতি সহজ কঠিন না আল্লাহ কম তার উপরে অতি সহজে রাজি হয়ে যায় অতি সহজে রাজি হন অতি সহজে একটা কাহিনী দিয়ে শেষ করব আল্লাহ কিরকম রাজি হয় আরে মেরে দোস্ত যদিও আমি আল্লাহর বিরুদ্ধে আমার রাত্র আল্লাহ আমার দিন আল্লাহর বিরুদ্ধে আমার কদম আল্লাহর বিরুদ্ধে আমার বলা আল্লাহ বিরুদ্ধে আমার কওয়া আল্লাহর বিরুদ্ধে আমার খাওয়া আল্লাহর বিরুদ্ধে আমার সোয়া আল্লাহর বিরুদ্ধে সবকিছু কর্ম আল্লাহর বিরুদ্ধে তা সত্য আল্লাহ বলে আবদিন তুই আমাকে ফিরা আস তারপর আমি স্মরণ করিয়া রক্ষণা যদি আমি হাঁটতে দিত না সমুদ্র তোকে বাঁধতে দিত না আমার ফেরেস্তারা তোকে টিকতে দিত না আমার ফেরেস্তা তোকে দিত না জমিন চলতে দিত না সমুদ্র তোকে বাঁচতে দিত না কেন জমিন তো প্রতিদিনই বলে আল্লাহ আমাকে অনুমতি দাও না আমি একটা খেলা দেখাবো একটা বাজি খেলার এক খেলা সব আমার প্যাটে আল্লাহ বলে কি করবে প্যাটটা হেলায় দিনু হেলায় দিনটা পর জটকা ঢাকা আসতেছে ঠিক না এক মাসে দুইবার ঠিক না আমাদের কি ব্রেন খুলছে ঠিক না জমিন যদি খালি পৃষ্ঠে হেলা দেয় বেশি না যদি আধা মিনিটের 30 সেকেন্ডের হেলাইয়া দেয় তিরিশ কি বলেন মানুষ পাওয়া যাবে না পাউডার ঠিকানের জন্য জমিন প্রতিদিন বলে আমাকে দেখাও অনুমতি দাও আমি দেখাবো এসে নিয়ে যাবো এক ঢেউতে তাপা দ্বিতীয় ঢেউ এর প্রয়োজন হবে না এক তরঙ্গে সব শেষ টেরেস্তারা বলে আমাদেরকে দেন আমরা একটা দেখায় কি দেখাবে চার একস্তান বলে আমার পরের একটা মায়েরই যথেষ্ট একটা মাইকিমু বাস আর ইসলাম বলে আমার একটা ভুই যথেষ্ট সব কিন্তু আল্লাহ বলে ইমকান কান নতুন তাসা নতুন দিন যেখান বাহির হয়ে আস এই পর্যন্ত চলে আসি ওই পাঁচ কারণ যদি না হইত তাহলে আল্লাহ জমিনকেও অনুমতি দিতেন সমুদ্রকেও দিতেন ফেরেস্তাদেরকেও দিতেন পাঁচ কারণে আল্লাহ দিতে পারেন না আল্লাহ প্রতি উত্তরে কি বলে যে বন্দা তোমাদের হলে তোমরা করতে পারো আর বন্দা যদি আমার হয় তাহলে আমি অপেক্ষা আছি বৃদ্ধ বসে ফিরা আসে তো আমি বুকে জড়ায় নিমু তো আমি বুকে জড়ায় নিমুমানি জুহুদানুয়া কারামা আমার চেয়ে বড় ডাকার কেউ নাই কেউ নাই দিদায় আশি করা আর কেউ পাবে না আমি আপনাদেরকে মানে আমি না হু হায়াতন পাই এখানে আর কারো হাত নাই কেউ পাওয়ার আশা রাখতে পারে না আচ্ছা ইজ্জত কি বাদা বাদ কি বাদ হয়ে গেছে নিরাপত্তা বাদ হয়ে গেছে ইন্নল আহমনিয়মান নিরাপত্তা অভাব ভাব আচ্ছা এখন বাকি আর কি সুকার শান্তি যা দুনিয়ার মানুষ চায় ওটাও ভাববে বিদায় বেড়ে দোস্ত যেই ব্যক্তি দুনিয়া আখেরাতে সুখ শান্তি চায় আমাকে রাজি করা ব্যতীত অন্য কোনো রাস্তায় কেউ অর্জন করতে পারেও নাই আর কেউ কেউ আমার পর্যন্ত পারবেও না আর আল্লাহকে রাজি করা অতি সহজ সমস্ত কিছু পরিপূর্ণ হওয়া সত্য নবীকে বেড়া দিতে যে আপনার চেহারার দিকে চাই আপনার উন্মত আমি সমূলে ধ্বংস করবো না অন্য জাতির মতো আল্লাহ আমাদেরকে সমূলে ধ্বংস করবেন না এই জন্য আমরা পরীক্ষা গেছি কেননা পাঁচ জিনিস আল্লাহ আমাদেরকে দেওয়া দিচ্ছেন আর কাউকে দেন নাই পাঁচ কারণে অন্যথায় প্রত্যেক জাতিকে যারাই আল্লাহকে ছেড়া অন্যদিকে দৌড়াইছে সবাইকে আল্লাহ সমূলে ধ্বংস করছে আর আল্লাহকে রাজি করার আত্মাব দুইটা যেই পূজাকে অর্জন করবে আল্লাহ তার উপরে রাজি হবে এটা আল্লাহর ওয়াদা একটা হইলো ইমানওয়ালা জিন্দগি আমল হইলো আমলা জিন্দগি ইমানওয়ালা সোসাইটি আমল বা সোসাইটি ইমানওয়ালা পরিবার আমল বা পরিবার ইমানওয়ালা জিন্দগি আমল বা জিন্দগি ইমানওয়ালা সোসাইটি আমল ও সোসাইটি ইমানওয়ালা পরিবার আমল ও পরিবার ব্যক্তি পরিবার সোসাইটি যেই ব্যক্তি এটা করবে ব্যক্তির যদি জীবন হয় ইমানওয়ালা আমল ওলা তো ব্যক্তি আল্লাহর কাছে আল্লাহ তার উপরে রাজি হবে তার দ্বারা পান তার দ্বারা পার্ক পরিবার পার্ক সোসাইটি পার্ক সাহাবাই গ্রামের সোসাইটিও ছিল ইমানওয়ালা আমল ওলা পার্ক পরিবারও ছিল ইমানওয়ালা আমল ওলা পার্ক ব্যক্তিও ছিল ইমানওয়ালা আমল ওলা পার্ক এই জন্য যদি আমার কথা বুঝে আসা থাকে না আমিও বলার মোডে নাই পরিবেশও শোনার মোডে নাই আমার শেষ যদি আমার কথা বুঝে থাকে তারপরে দেখেন আল্লাহ কি দিবে এটা বলার এখন আর সময় নাই যে আল্লাহ দিবে কি আল্লাহ দিবে কি আল্লাহ দিবে এটার জন্য তৈর্ত কি বলেন আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন অমালাই না ইল্লাল বলা পরিবেশ নাই